ই আহমদ মুসা্জি ব্রিলের তাহ সিরিজের বাংলা অডিওলেক্টে সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাসরীর মিডিয়া স জনে। আ্সালাম ও আলাইকুম আহমাতুল্লাহ ও বাডকাতু আল হাাম্দুল ল্লাহ ওসলাতু আসালাম ও আলা রসুল ল্লাহ আলা আলহী ও অসহা বিহী ওসাল্লা মতাসলিমাং কাথিরং কাথির আম্মা বাাদ। এর আগে আমরা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ও এলাম রাহিমা কল্লাহ নিয়ে আলোচনা করেছি আমরা এখন আলোচনা করব চারটি বিষয়ে জানার আবশ্যকতা সম্পর্কে লেখক তার বইয়ের শুরুতে বলেছেন বিসমিল্লাহিরহমান ইব্রাহিম এহিমা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 লেখক এখানে ব্যবহার করেছেন কিছু কাজটি করার কারণে পুরস্কার আর উপযুক্ত কারণ বা ওজোর ছাড়া ছেড়ে দেওয়ার কারণে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই হলো ওয়াজিবের সংজ্ঞা এখানে আলিমদের মধ্যে একটি মতপার্থক্য আছে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 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াজিব বলতে যা বুঝিয়েছেন লেখক এখানে ওয়াজিব বলতে সেটা বোঝাননি এখানে লেখক ওয়াজিব বলতে বুঝিয়েছেন বাধ্যতামূলক ফরজ এ চারটি বিষয় জানা আপনার জন্য এবং আমার জন্য ফরজ যদিও তিনি এখানে ওয়াজীব শব্দটি ব্যবহার করেছেন কিন্তু তিনি এখানে ফরজি বুঝিয়েছেন বাংলায় বা ইংরেজিতে ব্যাপারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না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 ওয়াজিব ও ফরোজ নিয়ে আলিমদের মধ্যে যে মত পার্থক্য আছে এ ব্যাপারে আলিমদের মধ্যে যে ইকিলাফ আছে আমি সেটার কথা বলছি ইমাম আশাফেই ইমাম মালিক এবং ইমাম আহমদ থেকে বর্ণিত একটি মত অনুযায়ী ওয়াজিব ও ফরজ হল এক ও অভিন্ন দুটোর মাধ্যমেই এমন কিছুকে বোঝানো হয় যা করা বাধ্যতামূলক পার্থক্য হল শুধু শব্দের ক্ষেত্রে দ্বিতীয় মতটি হল ইমাম আবু হানিফার্ল্লার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 যারা মনে করেন ওয়াজিব ও ফরজ সমর্থক তারা প্রমাণ হিসেবে এই হাদিসটি উপস্থাপন করেন ইলা নাজদের এক বেদুইন চিৎকার করতে করতে রাসুল উল্লাহ সাল্লিসাল্লামের কাছে আসলো আরেকটি বর্ণনায় আছে লোকটি অস্ফুটস্বরে কথা বলতে বলতে এসেছিল এই সময় লোকটির মাথা অনাবৃত ছিল বেদুইনটি রাসুল উল্লাহ করলাম যেসব সাল্লাহ আলহিহ্লাম সেগুলো তাকে জানালেন তারপর বেদুইনটি একটি প্রশ্ন করল আলাই আপনি আমাকে যা জানিয়েছেন এছাড়া কি অন্য কোনো আবশ্যক কাজ আছে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 কিন্তু এ দুটোর মধ্যবর্তী কোনাল্লাম যদি ওয়াজিব ফরজ থেকে আলাদা একটি শ্রেণী হতো তাহলে তিনি বলতেন এগুলো হলো বাধ্যতামূলক আমল এগুলো হলো ওয়াজিব আর তারপর আমি তোমাকে তাতাওয়াহ বা সুন্না আমল সম্পর্কে বলবো। কিন্তু তিনি সাল্লুটি বলেননি নবী সাল্লুক বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন আর তারপর বলেছেন এগুলো ছাড়া অন্যান্য যেসব আমল আছে সেগুলো হল সুন্না নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম বলেননি যে ফরজ ও সুন্না বিষয়গুলোর মাঝখানে এমন কিছু বিষয় আছে যেগুলো হলো ওয়াজিব ওয়াজিব ও ফরজ একই হবার ক্ষেত্রে দ্বিতীয় প্রমাণ হল যে কারণে তারা বলছেন যে এ দুটো একই তৃতীয় প্রমাণ হল এই শহীদ এখানে রাসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন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 সুতরাং এ মতের পক্ষে যারা বলেছেন তারা রসুল উল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করে বলেছেন রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লাম ফরোজের কথা বলার পর সরাসরি তাতাওয়াক বা ঐচ্ছিক আমলের কথা বলেছেন এবং মাঝখানে ওয়াজিব হিসেবে আলাদা কোনো ক্যাটাগরির কথা বলেননি তাই ফরোজ ওয়াজিব আলাদা কিছু না বরং একই বিষয় এবং ইমাম অনুসারীগণের একটি মত অনুযায়ী হলো ফরজ থেকে পৃথক একটি ক্যাটাগরি এবং ওয়াজিব একটি আলাদা ক্যাটাগরি তাদের মতে ফরজ হল অধিকতর গুরুত্বপূর্ণ ও সাব্যস্ত এবং যেগুলো আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ওয়াজিব হল ঠিক এর পরের শ্রেণীটি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 ভাষাতাত্ত্বিক বা লিঙ্গুইস্টিক দিক থেকে ইসলাম শব্দটির সংজ্ঞা কি দেখবেন এর অর্থ দেয়া আছে সমর্পণ আনুগত্য করা বিনীত হওয়া যে সমর্পণ করে শাব্দিকভাবে আপনি তাকে মুসলিম বলতে পারেন যে বিনীত যে নির্দেশের আনুগত্য করে আপনি তাকে শাব্দিকভাবে মুসলিম বলতে পারেন ইসলাম যে মূল শব্দ থেকে এসেছে সেটা অনুযায়ী এই হলো ইসলামের শাব্দিক সংজ্ঞা प्रेक्षापट देखें संज्ञाटी भिन्नता जेमन दिन दृष्टिकोण थे, थे इसलम हल अल इस्तलाम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 তো ফরজ ওয়াজিবের সাব্দিক অর্থের মধ্যে যে হালকা পার্থক্য আছে তার উপর ভিত্তি করে হানাফি মজাবের অনুসারীরা এই দুটোকে দুটো আলাদা শ্রেণী মনে করেন আবুজাইদ আদাবুসি বলেন শাব্দিকভাবে ফরজ অর্থ হল কোনো কিছু পরিমাপ করা অথবা এমন কিছু যা সুনির্দিষ্ট অন্যদিকে ওয়াজিব দ্বারা বোঝানো হয় সকুত বা যা আপত্তিত হয় আমরা বলি ওয়াজ হাত দেয়ালটা পড়ল দেয়ালটা ধসে পড়ল তো আবুদাবুসি বলছেন যা কিছু দৃঢ় যা কিছুর পক্ষে দৃঢ় স্পষ্ট কত প্রমাণ আছে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 এই শ্রেণী বিভাগ কিভাবে করা হবে এই ব্যাপারে আবার বলে মধ্যে কিছু মত পার্থক্য আছে সুতরাং আমরা দেখলাম দেখলামের অনুসারীদের মতে ও ওয়াজীব দুটো আলাদা ক্যাটাগরি কিন্তু কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব হানাফিদের মধ্যে এক দল বলেছেন কতই দলিলের মাধ্যমে যা সাব্যস্ত বা প্রমাণিত সেটা ফরজ কতই দলিল হলো এমন দলিল যা অত্যন্ত শক্ত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট যেমন কুরআনের কোনো আয়াত বা কোনো সাহী হাদিস যা মোতবাতির এবং যার অর্থ সুস্পষ্ট পরিষ্কার যদি কোনো নির্দেশ এ ধরনের দলিল দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটা ফরজ কিন্তু যদি কোনো বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে প্রমাণ কাটাই না হয় বা এতটা শক্ত না হয় তবে সেটাকে আবশ্যক মনে করা হবে তবে সেটি ফরজ হবে না সেটিকে ওয়াজিব হিসেবে ধরা হবে সুতরাং যেগুলো জহনি দলিলের দ্বারা সাব্যস্ত সেগুলো হলো ওয়াজিব এখানে জন্নি অর্থ এমন হাদিস যা একাধিক বর্ণনা দ্বারা সাব্যস্ত না বা না। সুস্পষ্ট বা কাতাই দলিল দ্বারা সাব্যস্ত নির্দেশের একটি উদাহরণ হল সুরা বাকার এই আয়াত ও আকিম সলাহ এবং সালাত কায়েম করো। এই আয়াতের ব্যাপারে কোনো মত নেই এটা হলো একটা সুস্পষ্ট নির্দেশ যার অর্থ খুবই পরিষ্কার এটা হলো কুরআনের একটা আয়াত তাই এখানে সনদ নিয়ে মত পার্থক্যেরও কোন অবকাশ নেই সুতরাং কারণ নামাজে প্রতির আকাতে সুরা ফাতিহা পড়ার দলিলটি হল সলাফা কিতাব ফাতিহা ছাড়া কোনো সালাত নেই তাদের মতে যদিও এই হাদিসটি সহি কিন্তু এটি জন্নি অর্থাৎ এটা ফরজ হবার দলিলের মতো অতটা শক্ত দলিল না তাই নামাজের প্রতি রাকাতে ফাতিহা পড়া আকাতে না আবার হানাফিদের মধ্যে দ্বিতীয় একটি দলের আল আফকারি রাহমাহুল্লার মত হল যা আল্লাহর পক্ষ থেকে তা হল ফরজ আর ওয়াজিব হলো যা আল্লাহর পক্ষ থেকে এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহ্লামের পক্ষ থেকে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 আর রাসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যে কোনো দুটো একটি আল্লাহর পক্ষ থেকে আর একটি যিনি হানাফি ফুকের একজন তিনি বলেন ফরজ হল এমন কিছু যার ফরজ হবার ব্যাপারে ইজমা আছে এবং কোনো মত নেই আর ওয়াজিব হলো সেটি যার ফরজ হবার ব্যাপারে মত আছে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 সুতরাং তাদের মত অনুযায়ী ওয়াজীব অস্বীকার করা কুফর না যদি কেউ কাজ ছেড়ে দেয় কিন্তু সেটার ওয়াজীব হওয়াকে অস্বীকার না করে তবে সেটা হল হল অস্বীকার করা কুফোর না তবে ফরজ অস্বীকার করা কুফোর কারণ ফরজ সন্দেহাতীত প্রমাণিত ওয়াজিব যদিও বাধ্যতামূলক কিন্তু ওয়াজিবের প্রমাণ ফরজের তুলনায় অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী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 অধিকাংশ আলিম অর্থাৎ যারা প্রথম দলের অন্তর্ভুক্ত তাদের মত হল সুজুদ আলা অর্থাৎ তিলাওয়াতের সময় সিজদার কোনো আয়াত আসলে সিজদা করা হল সুনিবাস কারণ এক জুমায় অমর ইবুল খতাব রাজি আল্লাহ তাল আনহু মিম্বরে দাঁড়িয়েছিলেন এবং তিনি সুরা আনাহাল পড়ছিলেন যখন সুরা আহালের সিজদার আয়াতে পৌঁছালেন তিনি তিনি মিম্বর থেকে নেমে সিজদা করলেন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 কিন্তু এক্ষেত্রে হানাফিদের মত হলো যেহেতু সেটা ফরজ না তাই সেটা ওয়াজিব গণ্য হবে কারণ তাদের মত হল ফরজ এবং দুটো আলাদা শ্রেণী ফরজের পরে আসে ওয়াজিব আর তারপর আসে সুন্না সুতরাং তারা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণিতে স্থান দিয়েছেন অর্থাৎ ওয়াজিব হিসেবে গণ্য করেছেন আর জুমহর উলামা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণিতে স্থান দিয়েছেন হানাফি মজাহের অনুসারীদের মত অনুযায়ী তিলাওয়াতের সিজদা হল ওয়াজিব আর জুমহুর উলামাদের মত হল এটি সুন্না অর্থাৎ ফরজ ওয়াজিবকে দুটো পৃথক শ্রেণী গণ্য করার কারণে শ্রেণী বিভাগের ক্ষেত্রে এই পার্থক্য হচ্ছে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 দ্বিতীয়ত প্রথম মত অধিকতর সঠিক কারণ ফরজ ও ওয়াজিব একই অর্থে যে এগুলো করা বাধ্যতামূলক এবং উপযুক্ত ছাড়া এগুলো ছেড়ে সুতরাং সংজ্ঞার দিক দিয়ে দুটো প্রায় একই যার কারণে প্রথম অবস্থানকে অধিকতর শক্ত বা দৃঢ় মনে হয় লক্ষ্য করুন তাওদ নিয়ে শেখার সময় আমরা তাওদের পাশাপাশি এরকম আরও কিছু বিষয় নিয়ে শিখছি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 এবং তারপর আমাদের ক্লাসগুলো ক্লাসের গুলো হয়ে যাবে আর তারপর অন্যান্য আরো ভেঙে আলাদা করে আলোচনা করতে হয় যেমনটা প্রথম দিকে আপনারা মনে করতে পারেন আমরা আর রাহমান এবং আর রাহিম নিয়ে আলোচনা করেছিলাম তাই যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তাহিদ কিন্তু ইসলামের এইম শাখাগুলো পরস্পর সংযুক্ত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 তিনি এখানে শব্দটির বসালেও একই অর্থ হবে এখানে তিনি অন্য তিন ইমামের মত অনুযায়ী ওয়াজিব বলতে ফরজকেই বোঝাচ্ছেন তিনি বলছেন আমাদের জন্য এ চারটি বিষয় সম্পর্কে জানা বাধ্যতামূলক এগুলো জানা ফরজ নারী পুরুষ দাস মুক্ত প্রত্যেক মুসলিম যে লাহ বিশ্বাস করে তার জন্য এই চারটি বিষয় সম্পর্কে জানতেই হবে এই বিষয়গুলো মুসলিমের উপর ফরজ পরবর্তী পয়েন্ট আল্লাহর ব্যাপারে জ্ঞানের তিনটি ধরন আছে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 আল্লাহ সুবাহ ব্যাপারে আপনার জ্ঞান আচরণ হয় ফর্জে আইন হবে অথবা ফর্জে কিফায়া হবে ফর্জে আইন হলো এমন কিছু যা করা প্রত্যেক মুসলিমের উপর বাধ্যতামূলক ফর্জে আইন হল এমন দায়িত্ব যা পালন করা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 অর্থাৎ দায়িত্বগুলো পালন করা সমষ্টিগতভাবে মুসলিম কমিউনিটির জন্য বাধ্যতামূলক কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক না ফরজে কিফায়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ না বরং সামগ্রিকভাবে মুসলিম উম্মার জন্য ফরজ যেমন মৃত ব্যক্তিকে কবর দেয়া আরেকটি উদাহরণ হলো ধরুন কোন সমুদ্র পারে আমরা দশজন দাঁড়িয়ে আছি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 অন্যান্যদের কাজের জন্য উদ্বুদ্ধ করা যাতে করে আমাদেরকে গুনার হতে না হয়. আগের উদাহরণটির কথা চিন্তা করুন সমুদ্রের পারে আমরা জন ছিলাম জন দাঁড়িয়ে আছি একজন মানুষ ডুবে যাচ্ছেন ধরুন আমরা কেউই সাঁতার কাটতে না আমরা তাকে উদ্ধার করতে পারছি না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 তার এই বক্তব্যের অর্থ হলো আপনাকে করতেই হবে এবং এটা আইন। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এ ব্যাপারগুলো জানতে হবে এখানে কোনো ব্যতিক্রম নেই প্রত্যেকের উপর এগুলো জানা ফরজে আইন এখানে একটি বিষয় লক্ষণীয় কিছু জ্ঞান এমন আছে যেগুলো জানার আবশ্যকতা ব্যক্তিভেদে তারতম্য হয় অর্থাৎ এগুলো কারোর জন্য আবশ্যক কারোর জন্য আবশ্যক না কারণ মানুষের মধ্যেও তারতম্য আছে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 তবে নির্দিষ্ট পরিমাণ যাতে করে আপনাদের বুঝতে আরো সহজ হয় আলিমগন বলেছেন এ ব্যাপারে ইজমা আছে যে কিছু জ্ঞান অর্জন করা ফর্জে আইন আর কিছু জ্ঞান হলো ফর্জে কিফায়া জ্ঞান দু ধরনের সব জ্ঞান আর সব জ্ঞান এই ব্যাপারে ইজমা আছে কিছু আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা ফর্জে আইন পবিত্রতা অর্জন ওজু তাহারা এবং নামাজ আপনাকে অবশ্যই এই আমল সম্পর্কে জ্ঞান রাখতে হবে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 একইভাবে একজন নারীর জন্য মাসিক চক্রের সাথে সম্পর্কিত নিয়মগুলো জানা আইন কারণ এর উপর তার নামাজ ও রোজা কবুল হওয়ার বিষয়টি নির্ভর কখন নামাজ পড়তে পারবেন তিনি তিনি কখন পড়তে পারবেন না কখন পবিত্রতা অর্জিত হবে এগুলো একজন নারীকে জানতে হবে এগুলো জানা একজন নারীর উপর ফর্জা আইন আবার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 যদি কোনো ব্যক্তির মধ্যে ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে তাহলে যে বিষয়গুলো সন্দেহ দূর করে সেগুলো তাকে জানতেই হবে কারণ ইসলামে বিশ্বাসের একটি অংশ হলো কোনো সন্দেহ ছাড়াই ইসলামের উপর বিশ্বাস আনা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 যদি এমন কোন বিষয় আপনার জানা না থাকে তাহলে সেটা জানা আপনার লেখকের উল্লেখিত বিষয় আমাদের আলোচনা শুরু করবো আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবার শিরিন মিডিয়ার ফেসবুক পেজ